حديث نمبر جوانو عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا قال أحدكم آمين وقالت الملائكة في السماء آمين فوافقت إحداهما الأخرى غفر له ما تقدم من ذنبه آمين بولار مرجدع আবু হরেরা রদাল আনহতে বর্ণিত তিনি বলেন যে নিশ্চয় আল্লাহ রসুল সাল্লাহ আলহি ও বলেছেন তোমাদের মধ্যে থেকে যখন কোনো ব্যক্তি নামাজের মধ্যে বলবে আমিন অর্থাৎ হে আল্লাহ আপনি এই দোয়া কবুল করুন এবং আসমানে ফেরিস্তাগণ বলবেন আমিন তখন উভয় আমিন একই সঙ্গে উচ্চারিত হলে তার পূর্ববর্তী সমস্ত পাপগুলি ক্ষমা করে দেওয়া হয় শহেহ বুখারি হাদিস নম্বর সাতশো এবং শহেহ মুসলিম হাদিস নম্বর বাহাত্তর হাইফেন বন্ধনের মধ্যে চারশো তবে হাদিসের শব্দগুলি শহেহ বুখারি থেকে নেওয়া হয়েছে এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে তেরো নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক নামাজের মধ্যে সোরা আলফাতহা পাঠ করার শেষে আমিন বলার অর্থ হল এই যে হে আল্লাহ আমি সোরা আল ফতেহার মাধ্যমে যে দোয়াটি আপনার নিকটে করেছি সেই দোয়াটি আমার আপনি কবুল করুন দুই এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে নামাজ পড়ার অবস্থায় ইমাম মুক্তাদি এবং একাকী নামাজ আদায়কারীর জন্য সোরা আল ফতেহা পাঠ করার শেষে আমিন বলা একটি ভালো কাজ তিন এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে ফেরেস্তাগণের প্রতি ইমান স্থাপন করা উচিত